আসসালামাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ রবীলআল ওবতুলমুতিনফিলুরসলীন নবীনা মহম্ম ওলিহি ওজমায় সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী রিয়াধুসল হিন থেকে নিয়মিতভাবে। আপনাদের সামনে দর্শ উপস্থাপন করছি আজকের দর্শের বিষয় জুলুম এবং জালিমের পরিণাম সম্পর্কে তো এ বিষয়ে আমরা ইতিমধ্যেই কিছু আলোচনা শুনেছি তো আজকের আলোচনা যে হাদিস থেকে শুরু হবে সেটি হলেই আন আবি হুরাই আনহু আনি আসসালাম কাল মান কানিহি মিন আয়র দিহি আও মিন শালিয়া তাহাল্লু মিন হুল আবু হুরাহু তালহ তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তির নিকটে তার অন্য কোন ভাইয়ের কোনো পাওনা অথবা দাবি যদি থেকে থাকে কোনো ব্যক্তির উপর যদি তার ভাইয়ের কোনো পাওনা বা দাবি যদি থেকে থাকে সেই দাবি বা পাওনা তার সম্মানের ক্ষেত্রে হোক অথবা অন্য কোনো বিষয়ে হোক তাহলে সে তার কাছ থেকে তাকে আদায় করে নেই তার কাছ থেকে তার কাছ থেকে সে এ বিষয়ে ক্লিয়ার হয়ে যায় কবলা দিন আসার পূর্বে যে দিন না কোনো দিনার চলবে আর না কোনো দীরহাম চলবে সেই দিন না কোনো দিনার কাজে আসবে না কোনো দীরহাম কাজে আসবে বলছেন ওই ব্যক্তি যে ব্যক্তি কারো উপর অন্যায় করেছে জুলুম করেছে ওই ব্যক্তির কাছে যদি নেক আমল থাকে তাহলে সেই নেক সবাব এবং আজরগুলি তার কাছ থেকে নিয়ে মাজলুমকে দেওয়া হবে কেয়ামতের দিন و ا ان لم يكن له حسنات اتر ك اذا دي কোন নেকি নাই থাকে তাহলে উখিদামিন সাইয়াত সাহিবে তাহলে সেই মাজলুমের কাছ থেকে গুনাহ নিয়ে ফায়হুম আলাইহি ও জালিমের উপর সেটাকে দিয়ে দেওয়া হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী को मत ही कारो, कारो का किस कारोपुर जोम कर रखते परिना से हक आखिरते हम अवश्य अवश्य तरह हक तर भाईर हक ता आदाय करते ही से दिन टिका दिए हक आदाय से सम्पद दिए हक आदाय से दिन आदाय कर पद्धति एम যে যদি ওই জালিমের কোনো কাছে নেকি থাকে শাহতের তার কাছ থেকে তার হক অনুযায়ী যতটুকু হক সেই অনুপাতে তার কাছ থেকে সবাব নিয়ে মাজলুমকে দেওয়া হবে জালিমের কাছে যদি কোনো সওয়াব নাও থাকে তাহলে মাজলুমের গুণা জালিমকে দিয়ে এভাবে তার হকটাকে আদায় করে দিবে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এরপরে যাহাদিসটা আছে আন আস আবদুল্লাহ আমি আহমা আনিন্নবী সালাম কল মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে হিজরতির নিষেধকৃত জিনিসগুলিকে আমরা জানি হিজরত বলা হয় তিন প্রকার হিজরত হয়ে থাকে হিজরতুল মকান দারুল কুফুর ছেড়ে দারুল ইসলামের দিকে হিজরত করা এটাও হিজরত বলা হয় ঠিক তেমনি। को व्यक्ति केड़े दे हिजरत बारे कारो को फासेक व्यक्ति शिक्षा देवार्जन झेड़े देखिए किसुद कर रखा हिजरत बीक तेम ही आल्लाह जो निषेध करी के हिजरत बहुत आल्ला महाजीर ओई व्यक्ति आल्ला निषेधकृत जिनके बाँच रख وعنه رضي الله عنه قال كان على ثقل النبي صلى الله عليه وسلم رجل يقال له كركिरा عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنه توني বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে তার মালমাল দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন ইয়াকালু লাহু কিরকিরা যে ব্যক্তির নাম হলো কিরকিরা নামক ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি فمات অতঃপর ওই ব্যক্তি ফক্ রসুল তো আল্লাহ রসুল বললেন মৃত্যুর পরে ওই ব্যক্তির বাড়িতে গিয়েছে তার বাড়িটিতে তালাশ করে দেখেছে তখন তার বাড়িতে তারা একটি জুব্বা পেয়েছে যে জুব্বাটি সে গনি মাল থেকে আত্মসাত করে নিয়েছিল বোখারির হাদির সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা জানতে পারলাম যে আত্মসাত করা সেটা গাড়ি মতের মালও হতে পারে যে কোনো অন্য মালও হতে পারে অন্য চুরি করে না বলে কারো কাছ থেকে কোনো জিনিস নেড়ে তাহলে তার ফলাফল কি হয় তার পরিণাম কি হয় যে আল্লাহ নবী সালাম তার একান্ত বিশেষ ব্যক্তি হওয়ার পরেও দেখা যাচ্ছে যে তার কাছ থেকে একটা মারাত্মক ভুল হয়ে গেছে অন্যের হক সে না বলে নিয়ে এসেছে এর পরিণাম বা এর কারণে তাকে নামে চলে যেতে হয়েছে তিনি বলেন রসুল বলেছেন নিশ্চয় আল্লাহ তালা জামানে এই সময়টাকে ওই দিন বানিয়েছেন যেই দিন আল্লাহ তালা জমিন এবং আসমানকে তৈরি করেছেন সেই দিন আল্লাহ তালা এই দিনগুলিকে তৈরি করেছেন আসু ই আসারা শাহরান বৎসর হয় বারো মাসে মেনহা আরবাতুন হরুম তার মধ্যে চারটি মাস সম্মানিত মাস মাসুন মুতওয়ালিয়াত তিনটি মাস লাগাতার একটার পর একটা সেটা কি জুল কাদা জুল হজ্জা আল্লা নবীলাম সাহাব এম জিজ্ঞাসা করলেন কোন মাস এটা কোন দিন জিজ্ঞাসা করেছিলেন সময় উনি জিজ্ঞাসা করেছিলেন আইউ শাহারিন হাদা আমরা এখন কোন মাসে অবস্থান করছি সাহাবে এখরাম বললেন আল্লাহ এবং তার অপেক্ষা করলেন চুপ থাকলেন তো ওনার চুপ থাকা দেখে আমরা মনে করলাম যে হয়তোবা উনি এই মাসগুলির অন্য আরাক নামে হয়তো উনি পরিচিতি করাবেন বা এই মাসগুলিকে হয়তো অন্য উনি অন্য নামে হয়তো ডাকবেন আল্লাহ বললেন আমরা এখন আছি কুলনা আমরা বললাম আল্লাহ আলাম আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন আল্লাহ নবী কিছুক্ষণ চুপ থাকলেন হাত্তা জানান আমরা ধারণা করলাম নয় সম্মানিত শহর নয় উল্লা বালা আমরা বললাম হায় আর বললেন এটা কোন দিন উল্লা আল্লাহ রসুল আলম আল্লাহ ভালো জানেন سك على رسش كل حتى زنننا أنه سسم بغير اسمه منك عمل ح كل لم يحيبؤي أي شرب أيدنير كن النعم شماوت النبا قال نبللا عليهليس يوم النحر يدكي كبان ال الني وال بلمها ب يرس الله قالتذ بللا فإدمماءكم দেখো তোমরা এবং তার সম্মান তার উপর হারাম তার হরমত হাদা আজকের দিনের হরমতের মতো হা এই শহর এই শহরের হরমতের মতো হাদা এই জায়গার এই মাসের হরুমতের মতো তো আল্লাহ বললেন যে নিশ্চয় তোমাদের রক্ত তোমাদের মাল তোমাদের সম্মান অপর মুসলমানের জন্য হারাম যেমন নাকি আজকের দিন সম্মানিত দিন এই জায়গাটি সম্মানিত জায়গা এবং এই সম্মানিত মাস সে তোমরা যখন তোমাদের প্রতিপালনের সঙ্গে সাক্ষাৎ করবে তখন তোমাদের আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন আলা ফালা ফালাহিক রাখো আমার পরে তোমরা যেন আবার বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহুল আমি মোহাম্মদানা দেখছেন বাংলা ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবে স ডাকির নাইক ইন দেখুন বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ ওসালাম রাসুল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আল্লাহ নবীলামের একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করছিলাম जैसे हदीस आल्लाबीम मुसलमान दिखे फिर नाओ रिबू बा तुम्हरा एके अपर ग के मार्बे उपस्थित वाला गायब एनुपस्थित जरा आसे ते जान अवश्य तरा এই খবরটা পৌঁছে দেয় ফর আল্লাহ সে অধিক সংরক্ষণকারী হতে পারে এটা কোন অসম্ভব কিছু না সুমক বললেন আলা খবরদার হালবাল্লাগতু আলা হাল বাল্লাগতু আমি কি খবরদার আমি কি পৌঁছায় দিয়েছি ہم أمر کہ پوچھا دے چی قلنا ہمرا بوللام نام نبی صلی اللہ علیہ وسلم ها اپ نے بوسا دیے چن قالاتے بولن اللہم مشہد ایا اللہ اپ نے شکی تھکن ایا اللہ اپ نے مسلم کے وعن ابي امامه يا ابن صعربه الحارثي رضي الله عنه أن رسول الله قال من تق حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار ابو امامه ইয়াস বিনা আলহারি তার কসমের দ্বারা কোনো ব্যক্তি যদি কোনো অন্য ব্যক্তির কসম করে তার কোন জিনিস অথবা তার কোন কিছু যদি সে আত্মসাত করে বা তার পক্ষে যদি সে নিয়ে আসে আল্লাহ তালা তার জন্য জাহান্নকে ওয়াজিব করে দিবেন সেটা যদি সামান্য জিনিস হয় অর্থাৎ কোনো বড় কোনো দামি এমন জিনিস নয় হালকা কোন জিনিসও যদি আমি কোনো অন্য ব্যক্তির যদি আমি সেটাকে নিয়ে আত্মসাত করি তাহলে এ বিষয় কি पक आल नवी बलि चो से पिलु गाटी डाल क्यों, क्यों, क्यों ना हक ना क्यों पिलु गाबारे नर्माल एवं एक साधारण गा जेट एम रास्त तो यहरण एक क्षुद्र गा डालो जदि क्यों कारोकाश आत्मसात करे क्यों कारोकाश के बोले नेवश्य अवश्य वही व्यक्तिपुर जहां नाम واجب হয়ে যাবে জান্নাত হারাম করে দিবে وان عدی ইবনি উমাইরা رضی الله عنه قال سمعت رسول الله صلى الله يقول من استعمل الله منكم على عمل فان كاتم فما فوقه كان حلولا ياتي به يوم القيامه عدی بن উমাইর الله تعالی عنه তিনি رسول الله صلى يقول ami Allah নবীর কাছ থেকে বলতে শুনেছি তিনি من استعملناه منكم على عمل আমি যদি তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তিকে কোনো কাজের দায়িত্ব দেই এবং ওই ব্যক্তি যদি আমাদের থেকে যদি একটি সুচ সে গোপন রাখে অথবা তার চেয়ে বেশি ওই ব্যক্তি খেয়ানতকারী বলে গুণ্য হবে এবং সেই জিনিসটাকে সে দিন অবশ্যই নিয়ে হাজির হবে ফা রাজওয়াল এরপরে রাবি বলছেন আনসারির একজন কালো ব্যক্তি দাঁড়িয়ে যেন মনে হচ্ছে নিন কলা কাব বলছেন তোমার কি হলো আবার তুমি এরকম কথা বলছো কেন কলা সে তাকুলু কাদা ও কাদা আমি তো আপনার বিষয় শুনলাম যে আপনি নাকি এরকম এরকম কথা বলছেন তো আল্লাহ বললেন যে দেখো আমি এ বিষয়ে কি বলছি এটা তোমাকে আবার আমি এখন বলে দিচ্ছি সেটা কি যে ব্যক্তি কোন কাজের দায়িত্ব আমি তাকে দিব ফালিজি বিকালি লিহিহি তাহলে সেই জিনিস কম হোক বা বেশি হোক সবগুলি জিনিস যেন সে আমার কাছে নিয়ে আসে আমা অতি আমিন হু আ से जहा देहाँ से तो यह हादिसाइय सूचर परिमा जिस आत्मसात करा से गोपन कर खेानत कर ले परिणाम यही जो आल्ला नबीलम कैमामतर दिन ओक्ति के এই জিনিসটাকে অবশ্যই তার হক আছে তাকে আদায় করে দিতে হবে আমরা ইতিপূর্বে হাদিসটি শুনেছি এবং ওই ব্যক্তির এই কাস্তি কি এই ক্ষুদ্র কাস্তাকেও শরীয়তের الله عنه قال لما كان يوم خيبر اخبر نفر من من اصحاب النبي صلى الله عليه وسلم فقالوا فلانون شهيدون وفلانون شهيدون حتى مروا على رجل فقالوا فلانون شهيدون فقال النبي صلى الله عليه وسلم كلا إني رأيته في النار في بردة غلها أو عباءة رواه مسلم عمر بن خطاب رضي الله تعالى لما كان يوم خيبر خيبر الدين أقبل نفر من أصحاب النبي صلى الله عليه وسلم الله صلى الله عليه وسلم كيسوا صحابي اكرام قاتل يصلين فقال يبن بلن فلان شهيد فلان شهيد বলছেন অমুক ব্যক্তি শহীদ অমুক ব্যক্তি শহীদ ব্যক্তি শহীদ হয়ে গেছে তুমি তাদেরকে জাহ্নাতি বলছো আমি তাকে দেখছি সে জাহান্নামে আছে কারণ সে একটি চাদর ঘনীমতের মাল থেকে আত্মসাত করে নিয়েছিল আও আবা আতেন অথবা একটি জুব্বা বা আবা এটা সে আত্মসাত করে গনীমতের মাল থেকে না বলে নিয়েছিল তাই আজকে এই কারণে সে জাহার্নামে আছে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা হাদিস থেকে জানতে পারলাম যে আখিরি সময় অর্থাৎ জীবনের শেষ মুহূর্তে তার মৃত্যু কিভাবে হবে হয়তো দেখা যাচ্ছে যে আমরা কাউকে ভালো মনে করতে পারি যে অমুক ব্যক্তি ভালো ইমান অবস্থায় ছিল शे आशा भालो। से मोमिन व्यक्ति जानना जाट दिए मृत्यु तलाफ ना करते भलो धारणा करफल आल्लाह तो यह व्यक्तिर सम्पर्क सब धारणा ঐ ব্যক্তি শহীদ একজন সাহাবী এরপরে যুদ্ধের মাঠে সে শহীদ হয়ে গেছে কিন্তু তারপরেও একটি ছোট অপরাধ যে غنیمতের মাল থেকে সামানন্য কিছু না বলে নিয়েছে আত্মসাৎ করেছে এর বিনিময়ে তাকে জাহান্নামে যেতে হয়েছে ওয়ান আবি কাতাদা আল হারিস ইবনে রিবঈ রাদিয়াল্লাহু আনহু عن رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انه قام আবু কাতাদা الحارث بن ربعي رضي الله تعالى عنه تنين رسول صلى الله عليه وسلم تكه بانونا کرين تنين بولين جه قام فيهم اللهم صلى الله عليه وسلم تعدير ماجه وفستد حولين فذكر لهم ايبون تعدير ماجه جه علوچونا کولن شده حولين ان الجهاد في سبيل الله والإيمان بالله أفضل الأعمال جه منشجای اللهم رسته جهاد کرا ايبون اللهم پتی ايمان ناشا এটা হলো সবচাইতে উত্তম কাজ আল্লাহন ইসলাম বললেন যে যতগুলি কাজ আছে তার মধ্যে উত্তম কাজ আল্লাহর প্রতি ইমানে আসা এবং আল্লাহ রাস্তায় জেহাদ করা একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল আর আপনি বলুন আমি যদি আল্লাহর রাস্তায় কতল করে দেওয়া হয় হত্যা করে দেওয়া হয় হয়নি খতায় আয়া আমার গুনাকে ক্ষমা করে দেওয়া হবে فقال له رسول الله الله رسولটাকে বললেন না হাম ইন কুতিলতা ফি সাবিল الله وانت صابرون محتسبون হ্যাঁ তুমি যদি আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া হয় আর তুমি যদি ধৈর্য ধারণ করো এবং এর পিছনে সওয়াবের আশা করো মুকবিলুন ثم قال رسول الله كيف قلت قالتিনি বললেন হে আল্লাহ আপনি বলুন আমি যদি আল্লা রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে আমার গুনা কি ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ ধারণকারী হও এবং সবাবের আশা করম মুখ বিরুন গরম তুমি যদি সামনে বারো পিঠ পিছি যদি নাশো জিহাদের মাঠে তবে শুনে রাখো ইন তবে ঋণ যদি থেকে যায়, তাহলে সেটা আল্লাহ মাফ করবেন না সম্মানিত ও দর্শক মন্ডলী আমরা জানি যে একজন মোজাহিদ তার কত বেশি ফজিলত আল্লাহ নবী ইসালাম বলেছেন যে সামান্য কিছু সময় সকালের কিছু সময় এবং রাত্রের কিছু সময় যেহাদের মাঠে অবস্থান করা এটা দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সব কিছু চাইতে উত্তম বেশি কিন্তু ऋण एम एक्ट जिन मुदाहिद ऋण के क्षमा करबा तर कारो ऋण था अथवा कारो सम्पद आत्मसात आल्लाबीम बाणी सुनलम कत बड़ भयहता कत बसि नबीमें कत बसि ओ विषय शक्त हादिस जिनते जहां नामे এবং অবশ্যই অবশ্যই তাকে এর হিসাব আল্লাহর সামনে দিতে হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই বলেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী আলোচনা সোনার আন্তরিক আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি না আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি কখনও কয়েক ফোঁটা পানি একজনের ত্রিশকা মেটাতে পারে कखो एक सहाज मानुष्टर मुखे हासि फोटाते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 gb52 বি ফাইভ টু এল ও আইডি থ্রি নাম্বার জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন